বাংলা সাহিত্যের রোমাঞ্চকর আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য তারাপদ রায়ের লেখা চাঁদুবাবু তারাপদ রায়ের জন্ম উনিশশো সালে মৃত্যু দু সালে কবিতা ছোট গল্প এবং রচনার জন্য তিনি বিখ্যাত ছোটদের জন্য লিখে গেছেন অনেক মজার গল্প এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভয়ের গল্প একান্ন এই বইটি থেকে প্রধান চরিত্রে কাশীনাথ এবং আগন্তুক গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দীপ শুরু হচ্ছে বাবু। শীতকালের বিকেল এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তার উপরে আজ সকাল থেকে আকাশ মেঘলা দুপুরের দিকে একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছে এখন অবশ্য বৃষ্টি নেই কিন্তু আকাশে ঘন কালো মেঘ জমাট হয়ে আছে উত্তরে বাতাস শুরু হয়েছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে কাশীনাথ দ্রুত হাঁটছিলেন মনে মনে ভাবছিলেন আজ ডিসেম্বর মাসের আঠেরো তারিখ বোধ হয় পৌষ মাস পড়ে গেছে পৌষ মাসের প্রথম দিকে কোন কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয় কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন চিঠিপত্র ছোটোখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয় সময় মতো পৌঁছানোর জন্য আজকাল অনেকেই ডাকের বদলে কুরিয়ারের সাহায্য একটু পয়সা বেশি লাগে কিন্তু দরকারি চিঠি কাগজ জিনিস দ্রুত ও নিশ্চিত পৌঁছায় কাশীনাথ আজ যে দিকটায় এসেছেন এ দিকটা তিনি খুব ভালো চেনেন না এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে কিন্তু কাশীনাথের সেই সহকর্মী অনুপস্থিত থাকায় তার ওপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটা চিঠি যেন তিনি আজকের মধ্যেই পৌঁছে দেন খুব জরুরি দমদমের পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা আগে তো লোকজন কিছুই ছিল না এখন অবশ্য এদিক ওদিক দু চার ঘর মানুষ কিছু নতুন বসতি দেখা যায় পুরোনো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি কোথাও কোথাও মাছের ভেড়ি ঘর আর দু একটা কুঁড়ে ঘর আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক টেলিফোন সবই এসেছে মধ্যেমধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ কয়েকটা উঁচু ফ্ল্যাট বাড়ি কিংবা আলো ঝলমল কারখানা কেমন বেমানান দেখায় এই সব ভাবতে ভাবতে কাশীনাথ পিচের রাস্তা পেরিয়ে ভাঙা ইটের রাস্তায় বেশ কিছু দূর চলে এসেছেন তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি তেরো কবরখানা রোড ঠিকানায় এরকমই লেখা আছে তবে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার দু মাইল উত্তরে ঠিকানায় ১৩ নম্বর এবং কবরখানা রকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকেই কাশীনাথের মনটা কেমন খোঁত খোঁত করছিল তার উপরে ইতিমধ্যে আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে হঠাৎ জোর দমকা হাওয়া সেই সঙ্গে বরফের মতো ঠান্ডা শীতের বৃষ্টি এটা মোটা খদ্দরের পুরনো চাদর আছে কাশীনাথের সেটা নিয়ে কোনো রকমের মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারদিকে তাকাতে লাগলেন চারদিকে এবড়ো খেবড়ো মাঠ বাড়ি ঘর বিশেষ দেখা যায় না মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে ভবিষ্যতে তিনি খবর নিয়ে শুনেছিলেন এটাই কবরখানা রোড তার ধারণা ছিল তেরো নম্বর বাড়ি খুব কাছেই কোথাও হবে কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো পাঁচ সাতটা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি কাশী আশা করছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে তার মধ্যে বিদ্যুতের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন দূরে নতুন গাছের শাড়ি মানে সেখানে বোধ হয় ভেড়ির বাঁধ আছে এবং এই রাস্তা সেখানে শেষ সুতরাং তেরো নম্বর বাড়িটা হয়তো দূরে নয় गंध बृष्टेड़ी पोछत पायर नीचे इंटेल माटा जाए रास्त दूरे दूरे दो दु एक आलो जलते देखा जा लो। बोधय लोडशेडिंग कि विद्युत तारिड़े गारिक निधकार काशीनाथ निजेके कम असह्यस्त बोध करते लगे गभर ठंडा शरतस्थले प्रवेश करी हाँटते गिछले जात एक छाता थे कि उपाय কিন্তু এই হাওয়ায় ছাতা সামলানো ছিল। সে এই সময়ে একটা প্রচন্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখে অদূরে একটি পুরোনো ভাঙা বাড়ি অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে বোধহয় কাঁচের জানলা আছে সেই জানলা দিয়ে অতি ক্ষীণ আলো দেখা যাচ্ছে কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন পুরনো একটা কোঠাবাড়ি সামনে পুরনো আমলের মতো চওড়া বারান্দা বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন সামনেই একটা ঘর তাতে কোনো লোকজন আছে বলে মনে হচ্ছে না তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন এই সময় আরেকবার প্রচন্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আল দিয়ে মোটা মোটা টানে লেখা আছে তেরো নিজের ভাগ্যকে এতক্ষণ দুঃ ছিলেন এবার মনে হলো ভাগ্যটা তত খারাপ নয় বাড়িটা এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন ঘরের এক কোণে একটা লন্ঠন জ্বলছে ঘরের ভেতর কতগুলো ভাঙা কয়েকটা আলমারি ভর্তি বই কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হলো লোকটাকে দেখে কেমন খটকা লাগলো কাশীনাথের লোকটা যেন হাঁটছে না কেউ তাকে হাঁটাচ্ছে যেমন যেমন পুতুল নাচে পুতুলকে নাচায় মরা মাছের মতো চোখ লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো কিন্তু বাইরেও তো ভীষণ দুর্যোগ চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতে আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করল আরেকবার দেখে নিয়ে কাশীনাথ বললেন চাঁদুবাবুর চিঠি আগন্তুক বলল চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন কাশীনাথ বললেন আপনি চিঠিটা রেখে দিন না আগন্তুক বলল চিঠিটা আমি রাখতে পারি কিন্তু আপনার কি হবে কাশীনাথ চিন্তিত হলেন বললেন আমার আবার কি হবে আগন্তুক বললো দাঁড়ান দেখি তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো একটু পরে রামলাল এলো কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে তাকে ফিস করে প্রথম ব্যক্তি কিসব যেন বললেন তখন রামলাল কাশীনাথকে বলল আপনাকে জাদুবাবুর জন্য অপেক্ষা করতে হবে ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হলো বাড়ির ভেতরের দিক থেকে সেও এদের সঙ্গে নিচু গলায় সলা পরামর্শ করে বলল আপনাকে জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো আর ঘর তাতে প্রায় ভরে গেল সকলেই একই রকম সলা পরামর্শ করে তারপর বলে যায় এক কথা জাদুবাবুর জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে যতবারই একজন ঢোকে কাশীনাথ ভাবেন এই বুঝি বাবু কিন্তু তা নয় এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে দূরে কাছে দু একটা ইলেকট্রিক আলো উঠেছে অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে তবে এ বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই তা না থাক যথেষ্ট হয়েছে কাশীনাথ আর অপেক্ষা করবেন না এখান থেকে বেরিয়ে যেতেই হবে খুবই ভয়াবহ পরিবেশ মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন আমি আমি না এই চিঠি সামনের একটা ভাঙা টেবিলের উপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল ছপ ছপ করে হেঁটে কে যেন আসছে ঘরের সবাই প্রায় সমস্যরে চেঁচিয়ে উঠল যাত্রের কোথায় বসাই শব্দ পাওয়া যাচ্ছে ঠিক তখনই লঠনটা যেদিকে চলছে সেই দেয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের একজন মধ্যবয়সী মোটা সোটা মানুষের আবক্ষ ছবি ছবির নিচে লেখা চাঁদুবাবু জন্ম সাতই বৈশাখ তেরোশো পঞ্চাশ মৃত্যু পয়লা পৌষ চোদ্দশো ছয় সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো সর্বনাশ আজকেই তো পয়লা পৌষ তার মানে তিন বছর হলো চাঁদুবাবু চাঁদুবাবু মারা গেছেন এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বারান্দা এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ সে ছোটার বি যত জোরেই ছুটুন পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ চাঁদুবাবু ঠিক পেছনেই আসছেন রচনা তারাপদ রায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পথ্র ভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স